জাবির ইবনে আবদুল্লাহ রদুল্লা তাল্লাহ আনহু হতে বর্ণিত যে খন্দকের দিন সূর্য অস্ত যাওয়ার পর উমর ইবনে খতাব রদুল্লা তাল্লাহ আনহু এসে কুরাইশ গোত্রীজ কাফিরদের ভর্সনা করতে লাগলেন এবং বললেন হে আল্লাহ রসুল আমি এখনও আসরের সালাত আদায় করতে পারিনি কি সূর্য অস্ত যায় যায় নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন আল্লাহর শপথ আমিও তো আদায় করিনি অতঃপর আমরা উঠে বুথহানের দিকে গেলাম সেখানে তিনি সালাতের জন্য উজু করলেন এবং আমরাও উজু করলাম অতঃপর সূর্য ডুবে গেলে আসরের সালাত আদায় করেন অতঃপর মাগ্রীবের সালাত আদায় করেন